ইন্টারনেট গভর্নেন্সে মাল্টিস্টেক মডেল ইন্টারনেট গভর্নেন্সে মাল্টিস্টেক হোল্ডার মডেল সাধারণত বোঝায় যে শুধুমাত্র সরকার নয় বরং বিভিন্ন ধরনের স্টেক ইন্টারনেট গভর্নেন্স প্রক্রিয়া এবং আলোচনায় অংশ নিতে এবং প্রভাব ফেলতে পারে ইন্টারনেট নীতিমালা বিকাশে তাদের ভূমিকা থাকে এই প্রসঙ্গে মাল্টিস্টেক হোল্ডার শব্দটি মাল্টিল্যাটারাল শব্দ থেকে পৃথক করা যেতে পারে মাল্টিল্যাটারাল ফোরামে কেবলমাত্র সরকারেরই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে মাল্টিল্যাটারালিজম হল আন্তঃসরকার সংস্থাগুলোর অনুসৃত প্রধান ধারা যেমন জাতিসংঘ এবং এর বিশেষায়িত সংস্থাগুলো যেমন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বিশ্ব বৌদ্ধ সম্পত্তি সংস্থা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা এ ধরনের সংস্থাগুলো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের দ্বারা গঠিত হয় এবং প্রায় নতুন চুক্তি তৈরির জন্য কাজ করে যদিও অসরকারী স্টেক হোল্ডাররা এই সংস্থাগুলোতে কমবেশি বেশি অংশগ্রহণ করে তবু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেই সার্বভৌম রাষ্ট্রগুলোর হাতে থাকে যারা এই সংস্থাগুলোর সদস্য বিস্তারিত জানুন ইন্টারনেট গভর্নেন্সে বিভিন্ন স্টেকহোল্ডার গোষ্ঠীর অংশগ্রহণের ধারণা পাশাপাশি ইন্টারনেট সচল রাখতে বেসরকারি খাত এবং প্রযুক্তিগত সম্প্রদায়ের খুবই বাস্তব প্রয়োজনীয়তা এবং জনস্বার্থ নিশ্চিত করতে নাগরিক সমাজের ভূমিকা এই ধারণাগুলো দুই সালে টিউনিস এজেন্ডা আলোচনার সময় অংশগ্রহণকারী অনেক রাষ্ট্রের সমর্থন পায় উজেসের সময় গৃহীত এবং সরকার সমর্থিত টিউনিস এজেন্ডায় অন্তর্ভুক্ত মাল্টিস্টেক হোল্ডার পদ্ধতি একটি এমন ধারণা যা আন্তর্জাতিক এবং জাতীয় নীতি প্রণয়ন চক্রে ব্যাপকভাবে গ্রহণযোগ্য যদিও এতে কিছু অন্তর্নিহিত সীমাবদ্ধতা রয়েছে ইন্টারনেট গভর্নেন্স হলো সরকার বেসরকারি খাত এবং নাগরিক সমাজের দ্বারা তাদের নিজ নিজ ভূমিকায় ইন্টারনেটের বিবর্তন এবং ব্যবহারের রূপ নির্ধারণকারী যৌথ নীতিমালা মানদণ্ড নিয়ম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং প্রোগ্রামগুলোর বিকাশ ও প্রযোগ্য উৎস সমাজ বিষয়ক ডাব্লিউএসআইএস টিউনিস এজেন্ডা দুই অনুচ্ছেদ চৌত্রিশ এই তিন গোষ্ঠীর পদ্ধতির সরকার বেসরকারি খাত এবং নাগরিক সমাজ ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক আলোচনা প্রসঙ্গে দুই সালে নেটমান্ডেও গ্লোবাল মাল্টিস্টেক হোল্ডার মিটিং অন দ্য ফিউচার অব ইন্টারনেট গভর্নেন্স একটি গুরুত্বপূর্ণ ঘটনা নেটমান্ডিয়াও ব্রাজিলে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের মাল্টিস্টেক হোল্ডার কমিটি এবং একটি কার্যনির্বাহী মাল্টিস্টেক হোল্ডার কমিটির মাধ্যমে সংগঠিত হয়েছিল যদি এফ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এবং নেটমান্ডিয়াও সম্মেলনের সাফল্য প্রমাণ করে যে মাল্টিস্টেক হোল্ডার পদক্ষেপ প্রাসঙ্গিক ফলাফল দিতে পারে তবে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার্স অথরিটি এর কার্যক্রম পরিচালনার রূপান্তর যা ইখ্যান দ্বারা সহস্তর করা হয়েছিল নিঃসন্দেহে এ পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য মাল্টিস্টেক হোল্ডার সাফল্যের গল্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের জাতীয় টেলিযোগাযোগ ও তথ্য প্রশাসন এন এক অক্টোবর দুই হাজার ষোল তারিখে আইএএনএ কার্যক্রমের উপর তার ব্যবস্থাপনা এর বৈশ্বিক মাল্টিস্টেক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করে প্রস্তাবিত পাচ্ আইএনএ এর ইতিহাস বোঝার জন্য ইন্টারনেট গভর্নেন্স অ্যাক্টরসে বিভিন্ন ইন্টারনেট গভর্নেন্সের অংশগ্রহণকারীদের আলোচনা করা হবে ইন্টারনেট গভর্নেন্সের বহুমুখী প্রকৃতি এবং অংশগ্রহণকারীদের বৈচিত্র পাশাপাশি নীতির বিভিন্ন ফোরাম সরকারের বিভিন্ন দপ্তর বা পোর্টফোলিওর মধ্যে নীতিসংগতি অর্জনে একটি বিশেষ চ্যালেঞ্জ হতে পারে এটি সরকারগুলোর কাছে একটি নমনীয় নীতি সমন্বয় প্রক্রিয়া প্রযোজন যার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ বেসরকারি খাতের সাথে এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় অন্তর্ভুক্ত থাকে ঐতিহ্যগত সরকারি কাঠামো যা শিল এবং পদানুক্রমিক ভিত্তিতে তৈরি সত্যিকারের মাল্টিস্টেক হোল্ডার সমন্বয় অর্জনের জন্য প্রযোজনীয় প্রক্রিয়াগুলির বিকাশে বাধা হতে পারে সরকারগুলো সাধারণত অন্যান্য স্টেক হোল্ডারের সঙ্গে সমান ভিত্তিতে থাকার জন্য অভ্যস্ত নয় যদিও কিছু সরকার অন্যদের তুলনায় ভালোভাবে মানিয়ে নিয়েছে মাল্টিস্টেক হোল্ডার ইন্টারনেট গভর্নেন্স প্রক্রিয়ায় সরকারের অংশগ্রহণের মূল উদাহরণ হল গভর্নমেন্টাল অ্যাডভাইজারি কমিটি জিএসসি যা আই ক্যানে প্রতিষ্ঠিত জিএসি হল আইক্যানের একটি পরামর্শক কমিটি যা আইক্যানের বাইলস এর অধীনে তৈরি হয়েছে এটি আইক্যানকে ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেম ডিএনএস এর সঙ্গে সম্পর্কিত আইক্যানের দায়িত্বগুলোর জন্য পাবলিক পলিসি বিষয়ক পরামর্শ প্রদান করে জিএসই একটি সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান নয় এটি আইক্যানকে এমন বিষয়গুলোর উপর পরামর্শ দেয় যা আইক্যান এর পরিসরে পড়ে গু মনে রাখতে হবে যে সরকারগুলো একটি প্রধান স্টেকহোল্ডার গোষ্ঠী কারণ শুধুমাত্র তাদেরই জাতীয় পাবলিক পলিসি প্রণয়ন পাস এবং বাস্তবায়ন করার ক্ষমতা রয়েছে তাহলে সরকারগুলো প্রায় অনেক নীতি আলোচনার প্রাপ্তি প্রান্তে থাকে এবং এ কারণেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সরকার সদস্যদেরকে জাতীয় আঞ্চলিক উপাঞ্চলিক এবং অবশ্যই আন্তর্জাতিক ইন্টারনেট গভর্নেন্স আলোচনায় অন্তর্ভুক্ত করা উচিত ব্যবসায়িক আগ্রহ ইন্টারনেট গভর্নেন্সে বিস্তৃত এবং বৈচিত্র্য জমায় ডোমেইন নাম কোম্পানি ইন্টারনেট সেবা প্রদানকারী এবং টেলিযোগাযোগ কোম্পানি ইন্টারনেট ব্যবসা বৌদ্ধিক সম্পত্তি অধিকার এবং অন্যান্য অনেক প্রাইভেট সেক্টর আগ্রহী বোর্ড এবং ছোট কোম্পানি আইক্যানের বিভিন্ন ইন্টারনেট গভর্নেন্স ইভেন্টে উপস্থিত থাকে আলোচনা এবং নীতি উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে উৎস আইএসি লার্ন কোর্স সংগ্রহের তারিখ আঠারো জুন দুই সার্টিফিকেট প্রয়োজনীয়তার জন্য প্রস্তাবিত আই ক্যান এবং মাল্টিস্টেক হোল্ডার মডেল আই ক্যান ছয় পাঁচ ব্রিফিং জো ক্যাটাপানো কর্তৃক বছরের পর বছর আই ক্যানের মাল্টিস্টেক মডেল এমএসএম বিকশিত হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মোকাবিলা করেছে এবং ইন্টারনেটের ডোমেইন নাম এবং নাম্বারিং সম্পদগুলির জন্য নীতি উন্নয়ন করেছে আইক্যানের দুই হাজার একুশ আর্থিক বছরের জন্য কৌশলগত পরিকল্পনা তৈরির সময় আইক্যান সম্প্রদায় তার কার্যকারিতা দক্ষতা এবং মোটামুটি কার্যক্রম সম্পর্কে বেশ কিছু চ্যালেঞ্জ উত্থাপন করেছিল সেই সম্প্রদায়ের প্রতিক্রিয়া ছিল শাসন সম্পর্কিত কৌশলগত লক্ষ্য উন্নয়নের ভিত্তি যা আইক্যানের এমএসএম এস বিকাশের দিকে নিয়ে গিয়েছিল সাম্প্রতিক রেফারেন্সের জন্য কমপ্লিমেন্টারি রিসোর্সেস চেক করুন